পিস তি঵ি পংলাে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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والحمد لله الذي جعلنا من عباده المؤمنين والعاقبة للمتقين فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন এ দোয়া করি পিস টিভি বাংলার পক্ষ থেকে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মুবরকবাদ শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাকারি মোলা খলাক উন্নত চরিত্রের অনুষ্ঠান এ পর্যন্ত আমরা বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি কিছু বর্জনীয় কিছু গ্রহণযোগ্য আজকে আরো কিছু আপনাদের সামনে আলোচনা করব যেমন আমরা আরো একটি বিষয় দেখতে পাই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সত্যবাদী হতে বলেছেন সত্যবাদীটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি গুণ ওর আনে পাকে আল্লাহের সাথ করছেন وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعلني من لدنك السلطانا النصيرا يلا أماك شتيت دروازة إبرا بشكل التوفيق دي أدخلني مدخل الصدق وأخرجني مخرج صدق أبنك شتت دروازة دي أماك برهور توفيك وجعلني من لدنك سلطانا النصيرا আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য শক্তি সুলতান এবং সাহায্যকারী দান করুন এই শততা সম্পর্কে আল্লাহ রব আলিন মুসলিম নারী পুরুষেরও প্রশংসা করেছেন উম্মে হাজর উম সালামু তাল আনহার আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লা পাক নাজিল করেছিলেন একটি আয়াত সুরে আহজাবের মধ্যে ইন মুসলিম সে আয়াতে এও বলা হয়েছে এবং সত্যবাদী নারী পুরুষ কারা সত্যবাদী সেও একটা সংজ্ঞা আল্লাপাক দিয়েছেন আমরা দেখতে পাই সেটা সুরাহ জোরাতের সত্যিকার অর্থে ইমানদার কারা তার পরিচয় দিতে গিয়ে আল্লাপাক শেষে এসে বলছেন এটাই হচ্ছে তাদের দাবির স্বপক্ষে সত্যবাদী আর যারা সত্যবাদী তারা অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা তাদের জন্য অনেক উপকারী আর তাই আল্লাপ নির্দেশ দিয়েছেন সত্যবাদ বান্দাদের সাহচর্য গ্রহণ করতে এরশ্বাদ হচ্ছে কি এগারো নম্বর পাড়ায় রয়েছে হে ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছ এক কথায় হে ইমানদার মানদারা এখানে বলে আল্লাপাক তো বলতে পারতেন ইয়া মিনুন না এটাকে গুরুত্বের সাথে বর্ণনা করার জন্য এইভাবে বলা হয়েছে যেখানে এটা দেখবে সেখানে অর্থ আল্লাপাক এর সাথ করছেন তহ আল্লাহকে ভয় করেন অ কোনো মাছ আ যারা সত্যবাদী বান্ধা তাদের সাহচর্য গ্রহণ করো তাদের স্বর্ণাপন্ন হও কিভাবে সত্যবাদী হতে হয় সততার গুণ অবলম্বন করা যায় তাদের থেকে শিখে নাও তাহলে সত্য বলা সত্যের উপর আমুল করা এটা মোমেন্টদের জন্য একটি কাঙ্ক্ষিত একটি গুণ আল্লাহ আমাদেরকে সেই গুণ দান করুন এ প্রসঙ্গে আরও অনেক আলোচনা আছে সুযোগ হলে সেটা আলোচনায় আমরা নিয়ে আসবো ইনশা আল্লাহ যে সুরাতে আল্লাপাকে সাদাকিদের সাথে থাকতে বলেছে ওই সুরাটি হচ্ছে সুরা তবা আয়াত নম্বরটি হচ্ছে একশো উনিশ এরপরে আমরা দেখতে পাচ্ছি নেফা সর্বনিকৃষ্ট মুনাফিক এর চেয়েতে নিকৃষ্ট গুণ পৃথিবীতে আর কিছু হতে পারে এটাই বলা হচ্ছে যে এই মুনাফেকি থেকে নিচেকে রক্ষা করো মুনাফেকি মানুষকে ধ্বংস করে মানুষকে ধ্বংস করে মুনাফেকি কুফুরির চৈত অনেকে বলেছেন নিকৃষ্ট শিল্কের চাইতেও নিকৃষ্ট প্রমাণ মুনাফিকরা যে শাস্তি ভোগ করবে কাফের মুশ্রিকটা সে শাস্তি করবে না বরঞ্চ মুনাফিক এবং কাফের মুশ্রিকদের শাস্তি ভিন্নতর হবে একদিক থেকে তারা দুজনেই সমান সেটা হচ্ছে তাদের শাস্তি হবে চিরস্থায়ী তারা কখনো জাহার্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না কিন্তু শাস্তির ধরনের মধ্যে কিছুটা কম বেশি হবে সে কম বেশির মধ্যে কাফের মুশ্রিকরা মুনাফিকদের চাইতে একটু কম শাস্তি ভোগ করবে আর মুনাফিকরা যে শাস্তি ভোগ করবে সেটা ভয়ঙ্কর কল্পনা করা যায় না আমি এক অনুষ্ঠানে বলেছিলাম যে আখাতের বিষয়গুলো বিবেক দ্বারা অনুধাবন করা যায় না কল্পনা দ্বারা মাপা যায় না এটা শুধু বিশ্বাস বিশ্বাস বিশ্বাস বিশ্বাস করতেই হবে সেই বিশ্বাসের সহায়ক হিসাবে আমরা পৃথিবীকে ব্যবহার করতে পারি পৃথিবীতেও শাস্তি আছে ভয়ঙ্কর শাস্তি আছে পৃথিবীর যত ভয়ঙ্কর শাস্তি আখারাতের তুলনায় এটা নস্বী কিছুই এটা বুঝতে হবে পৃথিবীর শাস্তি চেতে হাজার হাজার গুণ বেশি শাস্তি হচ্ছে আখারাতের সে যাই হোক যেটা বলছিলাম এই মুনাফেকদেরকে আল্লাহ রাবুল আলমিন জাহান্নামের সবচেয়ে তিনি কৃষ্টতম স্থানে স্থান দেবেন জাহান্নের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে তাদেরকে স্থান দেওয়া হবে হিরেসুল তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না মুনাফিক কাকে বলে সবাই আমরা জানি এটার জন্য নতুন করে কিছু বলতে হবে এমনটি না তারপরও কেন বলা হচ্ছে যেন আমরা আমাদেরকে সংশোধন করতে পারি রিপিটেশন এই জন্যই হয় কোরআনে পাকে রিপিট করা হয়েছে এই জন্য বলতে বলতে হতে একসময় কাজে লেগে যেতে পারে এই জন্যই কোরআনে বলা হয়েছে স্মরণ করিয়ে দিন রিমাইন্ডার দিন কারণ এই উপদেশ ইমানদারদেরকে কি করবে উপকৃত করবে তো সেই জন্যই বলছিলাম মুনাফেক মানবতার শত্রু নেফা কিন্তু সে মুনাফেক কাকে বলে যদি আমি আপনি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন একটু ভাবি চিন্তা করি তাহলে কিন্তু আমরাও মুনাফেকের চাইতে ঊর্ধ্ব নেই তবে এতটুকু হয়তো কাছে বলতে পারবো যে ইমান আল্লাপাক তুমি দিয়েছ সেই ইমানের কারণে আল্লাহ আমাদের নেফাক বা আমাদের মুনাফিকে তুমি তুলে দাও আমাদেরকে সেই মুনাফিকে থেকে তুমি হেফাজত করো মুনাফিকে হচ্ছে বাহির এবং ভিতরের সাথে করা। অমিল থাকা এটার নাম হচ্ছে মুনাফিক বলছি এক করছে আরেক অন্তরে এক বোঝাচ্ছে আরেক এর নাম হচ্ছে মুনাফিক এবং নেফাখের ধরন প্রকৃতি আমাদের চাইতে আপনারা যদি বলি তাহলে অনেক বেশি জান আমাদের জন্য যেটা দূষণীয় সেটা হচ্ছে আমরা জানার পরেও তা থেকে নিজেকে মুক্ত রাখতে পাচ্ছি না এটি হচ্ছে আমাদের জন্য দূষণীয় শুধু তাই না মুনাফিকি আচরণ মুনাফিকি ব্যবহার হাদিসে এর অনেক সংজ্ঞা রয়েছে এর অনেক নিদর্শনীয় কথা বলা হয়েছে আনো এর অনেক কথা বলা হয়েছে তা থেকে আমাদেরকে কী করতে হবে মুক্ত থাকতে হবে বলতে না বলতে সুপ্রিয় দর্শক আমরা বিরতিতে পৌঁছে গেছি আল্লাহ বিরতির পর আবার আল্লাহ কে ভয় করমাত্র আল্লাহ পাক করতে পার তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে मस्जिद बनाए बैध हमते देखी शुक्रवार प्रत साढ़े सम्प्रचार सकाल साढ़े दस टाइम द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल सत्य प्रकाश करते कारण एटिकार दायित्व सत्यता बना देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीस टी বিরতির পর আবার ফিরে এসেছে আপনাদের কাছে আলোচনা করছিলাম মুনাফিকির কথা রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে এর সাদ করেছেন আইর মুনাফিক মুনাফিকির নিশানা হচ্ছে তিনটি চিহ্ন হচ্ছে তিনটি ইদা হদাম কথা বলবে যখন মিথ্যা বলবে আর যখন কারো সাথে ওয়াদা করবে তখন সে ওয়াদা ভঙ্গ করবে ওইদা তুমিনা খান আর তার কাছে যদি কোন কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করবে এর অনেক ব্যাখ্যা আছে আমানত শুধু সম্পদ দিয়ে দিলে আর সেটা খেয়ে ফেললো এর নাম খেয়ানত না আপনি কারো কাছে যদি কোন কথা আমানত রাখেন সেটাও যদি প্রকাশ করে সেটাও খেয়ানত আমরা চোখের খেয়ালত করি কানের খেয়ানত করি আমাদের কাছে আল্লাহ আল্লাপা কান দিয়েছেন ভালো কথা শোনার জন্য আমানত হিসেবে। আমরা যদি এর উল্টো ব্যবহার করে খেয়ানত হয়ে গেল এটা একটা মুনাফিকি চারিত্র মুনাফেক মানবতার সূত্র নেফাক কিন্তু সেই মুনাফিক কাকে বলে যদি আমি আপনি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন একটু ভাবি চিন্তা করি তাহলে কিন্তু আমরাও মুনাফিকের চাইতে ঊর্ধ্ব তবে এতটুকু হয়তো আল্লাহর কাছে বলতে পারবো যে ইমান আল্লাহ পাক তুমি দিয়েছ সেই ইমানের কারণে আল্লাহ আমাদের নেফাক বা আমাদের মুনাফিকে তুমি তুলে দাও আমাদেরকে সেই মুনাফিকের থেকে তুমি হেফাজত কর মুনাফেখ হচ্ছে বাহির এবং ভিতরের সাথে বৈশা দৃশ্য করা অমিল থাকা এটার নাম হচ্ছে মুনাফিক বলছি এক করছি আরেক অন্তরে এক বোঝাচ্ছে আরেক এর নাম হচ্ছে মুনাফেক এবং নেপাখের ধরন প্রকৃতি আমাদের চাইতে আপনারা যদি বলি তাহলে অনেক বেশি জান আমাদের জন্য যেটা দূষণীয় সেটা হচ্ছে আমরা জানার পরেও তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি না এটি হচ্ছে আমাদের জন্য দূষণীয় সুপ্রিয় দর্শক এই জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যেন এই ধরনের কোনো বিষয়ে আমাদেরকে গ্রাস করতে না দেখবেন আমরা নিজেরাই নিজেদের অজান্তে অনেক কিছু করে ফেলছি যেগুলো ছিল বর্জনীয় যেগুলি থেকে নিজেরা মুক্ত থাকা উচিত এই জন্যেই ইমানদার বান্দা আল্লাহ মুখী থাকে আল্লাহর দিকের মুশকুল থাকে আর তাহলেই শেতান তাকে বসবাস পারে না প্ররোচিত করতে পারে না আল্লাহর রহমত দিয়ে তাকে পরিবেষ্টিত করা রাখা হয় এ তো হলো একটা গুণ যেটা আমাদের কি করা উচিত বর্জন করা উচিত এই নিফাকের জন্ম হয় থেকে জানেন মিথ্যা থেকে এই জন্য কির মিথ্যা বর্জনীয় একটি আমি পাখি সম্পর্কে আলোচনা এসছে সেখানে বলা হয়েছে ফি বিমা মা এই মিথ্যা বলা এখান থেকে কিন্তু শুরু। মুনাফিকে এখান থেকে শুরু হয় এই জন্য মিথ্যা বর্জন করতে হবে অসত্য ভাষণ যেটাকে বলা হয় এই অসত্য ভাষণ থেকে নিজে মুক্ত রাখতে হবে কিন্তু আফসোস আমরা যে দৈনিক কত মিথ্যার আশ্রয় নেই আল্লাপাক সব হিসাব করে রাখছেন আমরা জানি না কিন্তু এত বেশি আমরা মিথ্যা আর শ্রেণীছি জানি না কীভাবে আমরা মুক্তি পাব ব্যবসায়ী তার ব্যবসায়ী স্বার্থে মিথ্যা বলছে ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে মিথ্যা বলছে সমাজপতি তার নিজের স্বার্থে মিথ্যা বলছে এইভাবে আমরা মিথ্যা বলেই যাচ্ছি মিথ্যা ঘোষণা দেয়া হচ্ছে মিথ্যা আশ্বাস দেয়া হচ্ছে আমরা অনেক সময় সন্তানদের সাথেও মিথ্যা বলে থাকি এবং মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট সোনা কথা কেউ যদি কেউ বলে সেটাও মিথ্যার অন্তর্ভুক্ত হাদিস আল্লাহ বলে হাদ্রিসাবি কুল্লিমা আসামে শুনলাম আর বলে বেড়ালাম মিথ্যা এটা খোঁজ নিয়ে তো দেখলাম না আসলে কতটুকু সত্য এরকম বহু ঘটনা দেখা গেছে রটে একটা ঘটে আর একটা ঘটে একটা রটে আর একটা এই জন্য এই জিব্বাটাকে সামলাতে হবে জিব্বারও আসলে দোষ নেই দোষ হচ্ছে এই অন্তরটা এখান থেকে সৃষ্টি হয় জিব্বা দ্বারা বের হয় এই বলা হয় আত্মশুদ্ধির কথা এই বলা হয় কাল্পকে পরিশুদ্ধ করার কথা সুপ্রিয় দর্শক সেই কেস থেকে আমাদের বাসতে হবে অন্যের সাথে কথা বললাম এরই নাম তাই না বরঞ্চ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা নিয়ে চলছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমরা এমন মিথ্যা কথা বলি একবারে যেটাকে সাদা মিথ্যা কথা বলা হয় একটু আমাদের বিবেকে বাঁধে না বরঞ্চ অনেক সময় দেখি মিথ্যার উপর অহংকার করে অবলীলায় মিথ্যা বলে যাচ্ছে আর যারা মূল ঘটনা জানে তারা ভেতরে ভিতর হাসছে যে এটা কি করছে সুপ্রিয় দর্শক অতএব এই মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে হবে আচ্ছা আর একটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই জানি আচ্ছা বলুন তো দেখি সবরের কথা কেউ না জানে ধৈর্য কথা জানে না এমন মুসলিম খুঁজে পাওয়া যাবে আমার প্রশ্ন এইখানে জানে কিন্তু আমরা কি সবর করতেছি সবরের সুফল কুফল সবই আমাদের সামনে আছে কুফল তো নাই সুফল তো আছে কিন্তু বলুন তো আমরা কি সেই সবর করতে পারছি আল্লাহ রাখ এই সবরের তালকিন আল্লাপ করেছেন শবরের মূর্ত প্রতীক হলেন আমি ধৈর্যশীল কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না আম্বিআকরামদের মতো ধৈর্যশীল আর কাউকে পাওয়া যাবে না হাজরত আদম আলি ইসাল্লাম থেকে নিয়ে আরম্ভ করে আমাদের প্রিয় নবী পর্যন্ত ঘাটুন দেখুন সে কি সবর করেছেন তারা সেই সবরের মেলা আল্লাহ রাবুল আলমিন যারা এভাবে সবর করেছেন তাদের প্রশংসা করেছেন আনেপাকে এ আয়াবটি তো সম্ভবত সবাই জানেন যে আল্লাহ পাক তার বান্দাদেরকে বিভিন্ন ভাবে কি করেন পরীক্ষা করেন কখনো আতঙ্কিত করে পরীক্ষা করেন কখনো পরীক্ষা করেন কখনো তাদের সম্পদকে ধ্বংস করে দিয়ে পরীক্ষা করেন কখনো ব্যক্তিকে তুলে নিয়ে পরীক্ষা করেন সেশো পঁচপান্ন থেকে একশো সাতান্নতম আয়াত চারটা বলেছে আরেকটা আছে ফসল আংস করেও পরীক্ষা করেন এই সব কিছুর পরেও ধারা আল্লাহর সিদ্ধান্তের উপর পুরো সবর করে কারা তারা আল্লা এই ধৈর্যশীল বান্দারা হচ্ছে তারা যখন তাদেরকে কোন মুসিবত গ্রাস করে কোনো মুসিবত যখন তাদেরকে ঘিরে ফেলে তখন তারা কি বলে আতঙ্কগ্রস্ত তখন সে বলছে ভয়ের কোনো কারণ নেই আল্লাহ আমাকে সাহায্য করবেন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আল্লাহর দিকে তাকিয়ে আছে চেষ্টা করতেস এর অর্থই না চেষ্টা করবেন না চেষ্টা করতেস কিন্তু জুটছে না চেষ্টা অব্যাহত রেখে আল্লাহর কাছে চাইছে সম্পদ ছিল অনেক যেকোনো কারণেই হোক কমে গেছে আহ নদী শিকাস্তি মানুষগুলোর কথা মনে পড়ে কত বিঘা জমি মালিক ছিল কি সুন্দর বাড়িঘর ছিল সব কিছু ছিল কিন্তু আজ পরিবার নিয়ে মাথা গোঝার মতো একটু ঠাইও পাচ্ছে না ধ্বংস হয়ে গেছে তখন তারা বলে ইনো ভয় নেই আমরা সবাই আল্লাহর এসব কিছু আল্লাহর মালিকানা দিচ্ছি আল্লাপা ইচ্ছে করেছেন নিয়ে গেছেন আমি সন্তুষ্ট করবে দুঃখ প্রকাশ করবে আল্লাহর আমার সব কিছু চলে গেছে আমাকে তো যেতে হবে আল্লাপা তাদের সম্পর্কে প্রশংসা করেছেন এদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আল্লাহ সালাত রহমত দূষিত হয় এবং এরই হচ্ছে হেদায়তপ্রাপ্ত ইমানদার পান্দা সুপ্রিয় দর্শক আমরা এ পর্যন্ত এলাম বেশ কিছু গুণাবলীর কথা আপনাদের সামনে উপস্থিত করেছি এমন কিছু আয়ত রয়েছে সেগুলো আয়াতের মধ্যে অনেকগুলো গুণাবলীর কথা বলা হয়েছে দেখা যাক আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে সেগুলো উপস্থিত করার চেষ্টা করবো ও আখরুদ আওয়ানা হির আলমিন ওসল্ল্লাহম আলসাহ وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته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 एक सहाजे हाथ मानुषर मुखे हसीि फोटाते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 001 32 301 EUR account number 001 32 302 US টাকা পাঠিয়ে আমাদের ইমিল করুন admin at the rate peace tv.tv Peace tv মান঵তার স্মষাথাল সর্বস্কলার পনিত कत सुंदर नूत जुगे सफलता अर्जन करार्थामी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोट्रचार सकाल दस टाय